আবু হুরাই রাজ্হ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ততদিন ক্যামত সংগঠিত হবে না যতদিন তোমরা এমন তুর্ক জাতির বিপক্ষে যুদ্ধ না করবে যাদের চোখ ছোট চেহারা লাল নাক চ্যাপ্টা এবং মুখমণ্ডল পেটানো চামড়ার ঢালের মতো আর ততদিন ক্যামত সংঘটিত হবে না যতদিন না তোমরা এমন এক জাতির বিপক্ষে যুদ্ধ করবে যাদের জুতো হবে পশমের